باملا منوطا الصمام الله مشفق متعطف <متحدث> لا ينتهي بالحصر ما ষ্ফিপুন্ পুন্ লয় লি বিশ্রী মা السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون محترم হাউজির প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ সুবাহের অশেষ মেহরবানিতে রব্বুলা আলমিন আমাদেরকে দিনের কিছু কথা বলার জন্য এখানে বসিয়েছেন এবং আপনাদেরকেও আমাদের সাথে সম্পৃক্ত করেছেন তাই আসুন সকলেই মিলে রবীন্দিনের দরবারে শুকুর আদায় করি কালিমাতুর শুকুরের মাধ্যমে বলি আলহামদুলিল্লাহ কারণ রব্বুল আলমিনের ওয়াদ এটা আমি যখন কোনো বান্ধাহকে কোনো নেয়ামত দান করবো তখন সে বান্দা যদি সে নেয়ামতের সুক্রিয়া আদায় করে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে ওই নিয়ামতকে আমি আরও বাড়িয়ে দিই এটা নিশ্চিত করে বলা যায় আমরা যারা দিন আমল করছি এটা রব আলমিনের অনেক বড় নিয়ামত ভালো কাজ করতে পারা এটা রব আলমিনের অনেক বড় নিয়ামত তাই সেই নিয়ামতের সুক্রিয়া যদি আদায় করি রবুল আলমিন আমাদেরকে আরও অনেক বেশি ভালো কাজ করার তৌফিক দান করবেন এটা রব আলমিনের ওয়াদ অর্বুল আলমিন বলছেন তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো তাহলে আমি নিয়ামতকে আরও বাড়িয়ে দেবো আর যদি অকৃতজ্ঞ হও আমার নিয়ামতের সুক্রিয়া যদি আদায় না করো তাহলে কিন্তু আমি সেটা নিয়ে যাব এবং জেনে রেখ আমার শাস্তি কিন্তু অনেক কঠিন অনেক কঠিন আমি শুধু নিয়ামত ছিনিয়ে নেব না আমি তোমাকে শাস্তিও দিবো তাহলে আর শাস্তি থেকে বাঁচার জন্যে নিয়ামত আরও বেশি বেশি পাওয়ার জন্য এই জাতীয় নিয়ামত ভোগ করার সাথে সাথেই রব্লা আলমিনের সুপ্রিয়াও আমরা আদায় করব কৃতজ্ঞতা প্রকাশ করবো আলহামদুলিল্লাহ বলব প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলাম এবং নারী সম্পর্কে কথা বলবো যে ইসলাম এবং নারী এ বিষয়ে অনেকগুলো কথা অনেকগুলো প্রসঙ্গ আসবে অনেকগুলো পর্বও হয়তো হবে ইনশাআল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে নারীর মর্যাদা ইসলাম কি দিয়েছে আজকে সারা পৃথিবীতে এক প্রবাগানটা ইসলামের বিষয়ে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ইসলামের ব্যাপারে বলা হচ্ছে সেটা হচ্ছে ইসলাম নারীদেরকে দমিয়ে রেখেছে যখনই আলেমগণ মানুষকে নারীদেরকে ইসলাম সম্পর্কে সচেতন করে ইসলামী বিধিবিধানগুলো তাদের সামনে প্রকাশ করে তখন হইচই শুরু হয়ে যায় বলা হয় নারীদেরকে পশ্চাদে নিয়ে যাওয়া হচ্ছে ওই পশ্চাৎপদ জাতি হিসাবে নারীদেরকে তারা দেখতে চায় না জাহিলি যুগে চলে যাচ্ছে আশ্চর্যের কথা ওর আনের কথা বললে যদি জাহিলি যুগ হয় তাহলে আপনি কি বলতে যাচ্ছেন। রসুলের যুগটাকে জাহিলি যুগ বলতে চাচ্ছেন নাউজবুল্লাহা আলিক ইমান চলে যাবে কেউ যদি ইসলামের কোন বিধিবিধানকে এইভাবে মূল্যায়ন করে যেটা জাহিলি যুগ বর্বর যুগ পর্দার বিধানের কথা বললে বলা হয় বর্বর যুগের সে সমস্ত কাজ নাউজবুল্লাহ আলিক মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামের যুগ বর্বর যুগ নয় রসুল বলেছেন করনি আমার যুগ হচ্ছে গোটা পৃথিবীর যত সময় আছে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে আমার যোগ প্রকারন্তরে এই যুগকে বর্বর যোগ বলে আপনি রসুলের ওই কথাকে অস্বীকার করেছেন ইমান চলে যাবে নজবুল্লাহ মিনজা আল্লাহ তালা আমাদেরকে এই জাতীয় অপরাধ থেকে আল্লাহ তালা হেফাজত করে না আমিন প্রিয় ইসলাম বর্বর যোগ নয় নারীদেরকে পিছনে ঠেলে দেয় না ইসলাম আলহামদুলিল্লাহ বরং ইসলাম নারীদেরকে যে মর্যাদার আসনে বসিয়েছে গোটা পৃথিবীতে কোনো ধর্মের এরকম অবস্থা পুজে পাওয়া যায় না কোথাও না কোনো ধর্মে না আলহামদুলিল্লাহ ইসলাম পূর্ব যুগে নারীদের অবস্থা কি ছিল একটু খেয়াল করলো ইতিহাস ঘাটুন দেখুন বর্বর যুগ ছিল সেটা সেই বর্বরতা থেকে মানুষকে যখন মুক্তির দিশারি মুহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়া জান্নাতের পথে নিয়ে আসছেন মুক্তির পথে নিয়ে আসছেন শান্তির পথে নিয়ে আসছেন নারীকে যখন তার চূড়ান্ত মর্যাদা যেটা সর্বোচ্চ মর্যাদার আসনে যখন মোহাম্মদুর রসুল্লাহ বসিয়েছেন এটা সকলের জন্যই গা জ্বালা হয়ে উঠেছে সকলের গায়ে জ্বলন ধরেছে শয়তান সেখানে পেট্রোল ঢালছে প্রতিনিয়ত ঢেলে যাবে এটা তার কাজ শয়তানের কাজই তো এটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম তার সবচেয়ে বড় দুশ্মন মোহাম্মদুর রসুল্লাহর উম্মতরাও তার বড় দুশ্মন সেই উম্মত কখনও জান্নাতমুখী হবে ইমানদার হবে রসুলের কথায় বিশ্বাস করবে ইসলামের প্রকৃত সৌন্দর্যকে সে নিজের মধ্যে বাস্তবায়ন করবে এটা কখনোই শয়তান কামনা করে না আশা করে না কারণ সে তো আমাদের চূড়ান্ত দুশ্মন শতান তাদের সাথে তাল মিলিয়েছে সুর মিলিয়েছে শয়তানের সুরে তারাও কথা বলছে ইসলামের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লামের বিরুদ্ধে মুসলমান আমরা আমরা যেন তাদের এই সমস্ত বাজে কথায় বিভ্রান্তমূলক কথায় বিভ্রান্তিতে না পড়ি প্রিয় বন্ধুগণ ইসলামকে বুঝুন শরীয়তকে বুঝুন আলহামদুলিল্লাহ প্রত্যেককে তার অধিকার যথাযথভাবে তার পূর্ণ অধিকার পূর্ণ মর্যাদা ইসলামে দিয়েছে আলহামদুলিল্লাহ ইসলাম পূর্ব যুগে নারীদের অবস্থাটা কী ছিল এটা আমাদের প্রায় সকলেরই জানা জানার পরেও আমরা ইসলামী যুগকে বলছি বর্বর যুগ যারা বলছেন তারা জেনে শুনেই বলছেন জেনে শুনেই তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বহু নারীবাদী লেখক আলহামদুলিল্লাহ আল্লাহ তা তাদের ওই সমস্ত কথায় আমাদের মা বোনরা বিভ্রান্ত হয়নি আমরা দেখেছি বহু নারীবাদী লেখক নানা রকমের বই লিখেছেন উপন্যাস লিখেছেন আমাদের সেগুলো জানা আমরা জানি তারা কি লিখেছেন তারা কি বলতে চাচ্ছেন নিজেদের শরীরকে প্রকাশ করা এটা যদি হয় তাদের স্বাধীনতা তাহলে আমাদের বলার কিছু নেই নারীদেরকে ঠকানোর এক চূড়ান্ত রূপ এটা সে কথায় আমরা পরে আসবো প্রিয় বন্ধুগণ ইসলাম পূর্ব সময়টা সম্পর্কে কথা বলছিলাম ওর আন এর মধ্যে বারবার বিভিন্ন আয়াতে আলমাহের মধ্যে এই আয়াত আসছে কিতাবে খুলে দেখুন যখন তাদেরকে মেয়ের সুসংবাদ দেওয়া হতো বর্বর যুগের কথা বলছেন রবুল্লা আলমিন ও ইদা বুসির তার মুখটা একদম কালো হয়ে যেত বহু কাদিম সে রাগে ক্ষোভে একদম জলে উঠত মেয়েকে সহ্য করতে পারতো না কারণ সেটা নিজের জন্যে অপমানজনক মনে করত সমাজে মেয়ে হয় একজন বাবার জন্য চরম লাঞ্ছনার এটাই তারা মনে করত অপমান মনে করত। আল্লাহ তালা পরবর্তী আয়াতে বলছেন তারা দ্বিধায় পরে যেত মিনাল এত বুশে রবি আই তারা ভাবত এই যে অপদস্থ আমি হলাম মেয়ে হওয়ার কারণে এই যে লাঞ্ছিত হলাম সমাজের চোখে মানুষের চোখে সুসংবাদটা তাকে দেওয়া হয়েছে মেয়ে হওয়ার যে সুসংবাদ তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এখন সে কি এটাকে এভাবেই রেখে দিবে ঘরের মধ্যে রেখে দিবে ওই লাঞ্ছনা ভোগ করবে মানুষের নানা রকমের কথা শুনবে নাকি তার মেয়েকে সে জীবন্ত দাফন করবে মাটির নিচে চাপা দিয়ে হত্যা করবে এরকম দুই সিদ্ধান্তের মধ্যে সে সিদ্ধান্ত আলমিন বলছেন সে কথা তারপর এক সময় হয়তো তাকে জীবন্ত দাফন করার সিদ্ধান্তই তারা নিত প্রিয় বন্ধুগণ সেই ইতিহাস আমাদের সামনে স্পষ্ট অরব্বুল্লা আলমিন বলেছেন ইসলাম আসলো শরীয়ত আসলো কোরআন নাজিল হলো অরবুল্লা আলমিন আয়াত নাজিল করলেন আল্লাহ তালা কেয়ামতের দিন ওই সমস্ত মেয়েদেরকে যাদেরকে জীবন্ত দাফন করা হয়েছে কবরস্থ করা হয়েছে মাটি চাপা দেওয়া হয়েছিল তাদেরকে রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আনের মধ্যে সে আয়াত আসছে আল্লাহ বলছেন মানে জীবন্ত দাফন যাদেরকে করা হয়েছিল মাটির নিচে যাদেরকে পুঁতে ফেলা হয়েছিল সু ইলেত তাদেরকে প্রশ্ন করা হবে রবুল্লা আলামিন প্রশ্ন করবেন কি অপরাধ ছিল তোমার কেন তোমাকে হত্যা করা হয়েছে কোন অপরাধে শুধু মেয়ে হওয়ার কারণে নারী হওয়ার কারণেই তোমাকে হত্যা করা হয়েছে এটা তো আমার সিদ্ধান্ত তাকে প্রশ্ন করবেন মানে হচ্ছে তার আপন জনকে তার বাবাকে তার চাচাকে তার অভিভাবক যারা ছিল তাদেরকে পাকড়াও করার জন্য ধরার জন্যে কারণ এই বাচ্চা তখন উত্তর দিবে ও গৌরব আমার কোনো অপরাধ ছিল না শুধু আমি নারী আমি মেয়ে সে জন্যই তারা আমাকে হত্যা করেছে ইসলাম যখন এ ঘোষণা দিল যারা মুসলমান হয়েছে প্রত্যেক সাহাবি তাদের চোখ থেকে যারা নিজেদের সন্তানদেরকে হত্যা করেছিল ঝরঝর করে তাদের চোখ থেকে পানি পড়ছিল আর কাঁদ ছিল তারা শিশুর মতো করে। কাছে হু হু করেছিলেন এখনো আমার কানে ভাসে আমি যখন আমার মেয়েকে জীবন্ত দাফন করছিলাম মাটি চাপা দিচ্ছিলাম ওই মেয়ের কান্না এখনো আমার হৃদয়ে বাজি ইয়ার রসুল আল্লাহ আব্বা আব্বা বলে ডাকছিল আমার মেয়ে আমাকে আর বলছিল বাবা আমাকে কোথায় তুমি দাফন করে ফেলছ কেন করছো এটা কি অপরাধ আমার ইয়ারসুল আল্লাহ আমার কি হবে আল্লা রসুল সাল্লাম তাদেরকে সান্তনার বাণী শুনিয়েছেন কালিমা পড়েছর আলমিন সে অপরাধ তোমাদেরকে মাফ করে দিবেন প্রিয় বন্ধুগণ ইসলাম আসার পর আল্লা রসুল ঘোষণা দিলেন তোমার মেয়ে হলো মানে কি এটা তোমার সম্মান বোন এটা তোমার সুসংবাদ বহনকারী সে যদি হয় স্ত্রী সে তো তোমার জীবন সঙ্গিনী সে যদি হয় তোমার মা আল্লা রসুল বললেন যদি মা হয় তো সে মায়ের পায়ের নিচে তোমার পায়ের নিচে তোমার জান্নাত আল্লাহ রসুল এই সম্মান দিয়েছেন মা জাতিকে তিনি বলেছেন মায়ের পায়ের নিচে তোমার জান্নাত এক সাহাবি আইসা জিজ্ঞেস করছেন ইয়া আমি সবচেয়ে ভালো আচরণ সাথে করবো ইয়া আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া উত্তর দিলেন তোমার মায়ের সাথে আবারও জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ তারপর বলেন তোমার মায়ের সাথে আবারও জিজ্ঞেস করলেন তারপর বলে তোমার মায়ের সাথে এভাবে আল্লা রসুল সাল আলিয়া নারী জাতির মর্যাদা দিয়েছেন ইসলাম সে মর্যাদা দিয়েছে আল্লাহ সুবাহানু তালা কোরআন আল করিমের মাধ্যমে নানা রকমের আয়াতের মাধ্যমে নানা রকমের ঘোষণার মাধ্যমে নারীদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ সুবাহ নবী মোহাম্মদ রসুলাল্লাহ সাল্লাম এক সাহাবি এসে জিজ্ঞেস করছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত তার তার খিদমত করো তার সেবা করো তার দোয়া তোমার জান্নাত আল্লাহ তালা তোমাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ তাই আসুন বিভ্রান্তিতে না পরে সঠিক ইসলামকে বুঝি আল্লাহ আমাদেরকে সে তফি কেন নিশ্চয় বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি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 जान कत सुंदर भाव पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर अल आल कुरान जीवन घनी विधि विधान आज रे दस टाय पुन सम्प्रचार सकाल नेशलाय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 আব্দুর রাজ্জা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছে আর কি আছে দেখুন। সকাল বাংলাদেশে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 আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত শ্রোতাবিন্দ এক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করছিলাম এর মধ্যে নারীর মর্যাদা সম্পর্কে আমরা কথা বলছিলাম নারীকে ইসলাম যে মর্যাদার আসনে বসিয়েছে পৃথিবীর কোনো ধর্মে আমরা সেটা দেখিনি এটা অসম্ভব ইসলামকে বুঝুন শরীয়তকে বুঝুন আলহামদুলিল্লাহ প্রত্যেককে তার অধিকার যথাযথ ভাবে তার পূর্ণ অধিকার পূর্ণ মর্যাদা ইসলামে দিয়েছে আলহামদুলিল্লাহ ইসলাম পূর্ব যুগে অবস্থাটা কি ছিলেন তারা জেনে শুনেই বলছেন জেনে শুনেই তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বহু নারীবাদী লেখক আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের ওই সমস্ত কথায় আমাদের মা বোনরা বিভ্রান্ত হয়নি আমরা দেখেছি বহু নারীবাদী লেখক নানা রকমের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 رب العالمين বলছেন واذا بشر احدهم بالانثى ظل وجهه مسودا وهو كظيم النحلের মধ্যে এই আয়াত تفسير তাফসীর এর কিতাবে খুলে দেখুন যখন তাদেরকে মেয়ের সুসংবাদ দেওয়া হতো বারবার যুগের কথা বলছেন رب العالمين واذا بشر احدهم بالانثى ظل وجهه مسودا তার মুখটা একদম কালো হয়ে وهو كظيم সে রাগে খুবই একদম মেয়েকে সহ্য করতে পারতো না কারণ এটা নিজের জন্যে অপমানজনক মনে করত। সমাজে মেয়ে হয় একজন বাবার জন্য চরম লাঞ্ছনার এটাই তারা মনে করত অপমান মনে করত। ইসলাম পূর্ব যুগেও নারীর উপর যে নির্যাতন চলেছে সেই প্রসঙ্গ আমরা এনেছি ইসলামের পরের যুগেও হিন্দু ধর্মের কথাই আমরা বলি স্বামী ইন্তকাল করলে স্বামী মারা গেলে সেই স্ত্রীকে জীবন্ত স্বামীর সাথে পড়ে মেরে ফেলা হতো কিছুটা এখন পিছিয়ে আসছে তারা বুঝতে পারছে যেটা একটা অমূলক কথা এটা তার উপর জুলুম বুঝতে পারছে অথচ আলহামদুলিল্লাহ ইসলাম নারীর মর্যাদা চমৎকার জায়গায় নিয়ে গেছে সব যুগেই আলহামদুলিল্লাহ রসুল প্রত্যেকটা ক্ষেত্রে নারীদেরকে ইজ্জত করার জন্য সম্মান করার জন্যে এটা যে আমার জন্য কোনো মুসিবত নয় আমার বিপদের কোনো কারণ নয় অপমানের কোনো বিষয় নয় রসুল বারবার আমাকে বলেছেন ইয়াহুদিদের কথা যদি বলি তাদের কিতাব তালমুদ যেটা তাদের তিনটা শ্রেষ্ঠ কিতাব হিসেবে তারা যেটাকে স্বীকৃতি দিয়েছে তাওরাতের সাথে সাথে আরো তিনটা কিতাব তারা মনে করেন যেসা আলাইস্লাতামের উপর তাওরাত হয়েছে আবার কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ নাজিল করেন কিন্তু মুসা আলাই মনের মধ্যে আল্লাহ তালা ঢেলে দিয়েছেন সেই বিষয়গুলি হচ্ছে এগুলো এগুলো তাদের বানানো বিষয় প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ সেই তেলমুদের মধ্যে লেখা আছে তারা লিখেছে আল্লাহ তালা নারীদেরকে সৃষ্টি করেছেন মানব জাতি কোনো পাপ করেছিল সেই পাপের প্রায়শ্চিত্র হিসাবে নারীকে পাঠিয়েছেন মানিটা কি মানিটা হচ্ছে আসনে বসিয়েছেন ইসলাম বলছে নারী হোক পুরুষ হোক সবাই আল্লাহর কাছে সমান কারোর জন্য অভিশাপ নির্ধারণ করেননি আলামিন। কাজী মেয়েকে দেখে নাক ছিটকানো নয় তাকে অবহেলা করা নয় বরং বুঝতে হবে আমার জান্নাতে যাওয়ার জন্য এক বড় মাধ্যম এটা অরবুল্লাহ আলামিন আমাকে সেই মাধ্যম দিয়ে দিয়েছেন আমার উপর সন্তুষ্ট হয়ে কাজেই তাদেরকে সমাজের বোঝা মনে না করা তাদেরকে অভিশাপ মনে না করা তাহলে আমি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেওয়ার মতো অবস্থানে কিন্তু থাকবো না বন্ধুগণ যে বিষয় আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে নারীদেরকে ইসলাম ছোট করেছে খাটো করেছে পেছনে নিয়ে গেছে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলেছে এটা একটা ভুল কথা এটা আমার মা বোনদেরকে আগের জায়গায় ফিরিয়ে নেওয়া যাওয়ার জন্য এক চক্রান্তক কৌশল শয়তানের সুরের সুর মিলিয়ে ওই সমস্ত বেদিন মানুষরা ওই সমস্ত ফাসিকরা ফুজাররা গুনহগাররা অপরাধীরা তারা উঠে পড়ে লেগেছে নারীকে ঘর থেকে বের করতে হবে তাকে সমান অধিকার দিতে হবে সম্পদের মধ্যে সমান অধিকার দিতে হবে আজকে দেখুন ইসলামের সম্পদ বন্টন নিয়ে বাবার সম্পদ বন্টন নিয়ে নানা রকমের কথা উঠছে সমান কেন দেওয়া হলো না নারীদেরকে কেন ঠকানো হলো ছেলেকে যা হচ্ছে নারীকে মেয়েকে একই বাবার সন্তান সে কেন অর্ধেক পাবে দেখতে তো কত চমৎকার শুনতে কত চমৎকার কথা আল্লাহ তালা বলেছেন সতর্ক করেছেন কিন্তু শয়তান তার কাজগুলোকে তোমাদের সামনে সুন্দর করে দেখাবে তুমি কিন্তু বিভ্রান্ত হয়েও না এটা ষড়যন্ত্র শয়তানের কৌশল এটা কুটো কৌশল এই বিভ্রান্তিতে আমরা পড়ব না ইনশা আল্লাহ তা প্রিয় বন্ধুগণ এটা ঠকার কোনো বিষয় নয় নারীকে ইসলাম খরচ করার কোন জিম্মাদারি দেয় নাই কোন দায়িত্ব দেয় নাই কখনোই না রসুল বলেছেন সে যখন মেয়ে হবে তখন তার সমস্ত জিম্মাদারি বাবার বালেক হওয়ার পরেও খেয়াল করতে হবে একজন ছেলে যখন বালেগ হয় ইসলাম বাবাকে বলে নাই যে এখন তোমার সমস্ত দায়িত্ব এই ছেলের তোমার উপর বরং বালেগ হওয়ার পর বাবা যদি ইচ্ছে করেন ওই ছেলেকে সরিয়ে দিতে পারেন যে বাবা আমার যতটুকু সামর্থ্য ছিল সাধ্য ছিল আমি তোমাকে লালন পালন করেছি একটা বয়সে তুমি পৌঁছেছ এখন তুমি বাইরে গিয়ে কাজ করে খাও এই অধিকার বাবার আছে যদি আমরা করি না কিন্তু অধিকার বাবার আছে মেয়ের ক্ষেত্রে আল্লাহ সুবাহানু তারা তার রসুল কিন্তু এই অধিকার বাবাকে দেয় নাই যতক্ষণ না পর্যন্ত ওই মেয়েকে অভিযুক্ত পাত্রের কাছে পাত্রস্থ করতে না পারবো শরীয়ত বলছে ও বাবা ততদিন পর্যন্ত এই মেয়ের জিম্মাদার তুমি দায়িত্ব তোমার তার সমস্ত কিছুর দায়িত্ব তোমার বাবা যদি না থাকে তাহলে তার ভাই ভাই তার দায়িত্ব নিবে ভাইয়ের উপর ফরজ এটা বোনের বের আগ পর্যন্ত তার দায়িত্ব আদায় করা পালন করা এই মেয়ে যখন স্বামীর ঘরে যাবে তখন স্বামীর জিম্মাদারী স্বামীর দায়িত্ব তার হক ভরণ পোষণ সমস্ত কিছু জিম্মাদার জিম্মাদারুন আরবুল্লা আলমিন বলেছেন তার সমস্ত কিছুর মন্তজিম ব্যবস্থাপক জিম্মাদার দায়িত্বশীল হচ্ছে স্বামী সব কিছু তার কোনো টেনশন নাই খাবারের টেনশন নাই এমনকি রান্না করা খাবার তাকে পৌঁছাতে হবে শরীয়ত বলেছে যদিও আমার মা বোনেরা জান্নাতি মেয়ে তারা বিশেষ করে উপমহাদেশের মেয়েরা স্বামী ভক্তি তাদের এক বড় আমাদের জন্য এক বড় কিমতের বিষয় এটা তারা স্বামীর ঘরকে জান্নাত মনে করে স্বামীর আনন্দকে নিজের আনন্দ মনে করে নিজের আনন্দকে সে মাটি দেয় বিলেন করে দেয় স্বামী সংসারের জন্য আলহামদুলিল্লাহ রবুল আলমিন আমার মা বোনদেরকে এইরকম তবিয়ত বানিয়েছেন এরকম স্বভাব এরকম মেজাজের বানিয়েছেন প্রিয় বন্ধুকর এটা ইসলাম তাকে দিয়েছে এই অধিকার তাকে দিয়েছে তোমার খরচের কোনো টেনশন নাই কোনো কাজ করতে হবে না তোমাকে তুমি তো ঘরের রানী তুমি তো ঘরের রানী বেগম এক সময় মেয়েদেরকে বেগম বলা হতো নবাবের হারে মেয়ে যারা থাকতো নবাবদের বিবিদেরকে বলা হতো বেগম আমরা এখন মেয়েদের নামে শুরুতে বেগম লাগাই আসলে এটা ফার্সি শব্দ বেগম গম মানি পেরেশানি টেনশন বে মানি নাই কোনো টেনশন নাই তার নারী সে তো ঘরের রানী তার কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই বোন হলে ভাইয়ের জিম্মাদারি মেয়ে হলে বাবার জিম্মাদারি দায়িত্ব স্ত্রী হলে স্বামীর দায়িত্ব আর যদি মা হয় সন্তানের দায়িত্ব কোনো জায়গায় ইসলাম কোনো ফাঁক রাখে নাই তার কষ্টের কোনো সুযোগ নাই যার খরচের কোনো জিম্মাদারি নাই তাকে ইসলাম পকেট খরচের জন্যে বাবার সম্পদের অর্ধেক দিয়েছে আর পুরুষের জন্যে খরচের কতগুলো খাত যদি আমরা তিনটা অংশ ধরি মেয়েকে এক অংশ দেওয়া হয়েছে ছেলেকে দুই অংশ দেওয়া হয়েছে ছেলের জন্য কতটা খাত বোনের খাত স্ত্রীর খাত মেয়ের খাত মার খাত চারটা খাত তার খরচ করার অথচ ইসলাম তাকে দুইটা অংশ দিয়েছে মেয়ের একটা খাত নাই খরচ করার সে বোন হইলে বায়ের দায়িত্ব সে মা হইলে সন্তানের দায়িত্ব সেই স্ত্রী হইলে স্বামীর দায়িত্ব সে মেয়ে হইলে বাবার দায়িত্ব খরচের কোনো খাত নাই তাও ইসলাম তাকে একটা অংশ দিয়েছে প্রকেট খরচ হিসাবে তাহলে একদিকে লক্ষ্য করলে দেখা যায় আসলে ছেলেকে ঠকানো হয়েছে আসলে ঠকানোর বিষয় নরবুল আলমিনের সিদ্ধান্তটা এমনই কিন্তু মেয়েকে ঠকানো হয়েছে এটা একটা অযৌক্তিক কথা অনর্থক কথা একজন বিবেক বুদ্ধিহীন মানুষই এইরকম কথা বলতে পারে নাওজব ইল্লাহমিন জালিক আল্লাহর সিদ্ধান্তের সামনে এরকম কথা বলা অনুচিত এটা অমুসলিমের কথা হতে পারে শয়তানের কথা হতে পারে প্রিয় বন্ধুগণ আমার মা বোনদেরকে মেয়েদেরকে নারীদেরকে ইসলাম এমন মর্যাদার আসনে বসিয়েছেন সেখান থেকে তাদেরকে সরানোর জন্য শয়তান তার সমস্ত কৌশল অবলম্বন করবে আলহামদুলিল্লাহ রবিনামালিকুম আহমতুল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 লকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয় আপনার সম্পদ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 BIC code IBO BZB 22 टाका पाठी आमदर इमेल कुरून admin at the rate pctv.tv PSTV मनोबतर समधान एवदत आमल कोरले की होय जाए पावेन की जा की सु करछे ताई अबस्षो इनाए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 जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो देख इसलमौलिक्ञान कल रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सार्लादे पीट टी बांगल्